زيارة القبور الشجعية والبدعية شمالي تو بانگلا باشي بحيرا شوپري و بندوان اسكيامادي علوچنار دارابعيك علوچنار تيشتمو علوچنا اسكيامرا قبور زيارة بشوئتين علوچنار قربو بششکره شوريوت شمت قبور زيارات ايبان شوريوت بيرو دي قبور زيارات قبور زيارة تير ختره امرا শরিয়তের শরীয়ত সম্মত যে বলে বা কখন শরীয় কবর জয়ারাত করতে অনুমোদন করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে কোন কোন সময় অথবা কোন কোন বিশ্বাসের কারণে কবর জয়ারাত নিষিদ্ধ বা হারাম সেই বিষয়টি নিয়ে আমরা আলাদা আলোচনা করব সম্মানিত ভাইয়া সুপ্রিয় বন্ধুগণ কবর জেয়ারাত শরীয় সম্মত যে কবর জেয়ারাত সেটা হলো যখন কোনো ব্যক্তি কবর জেয়ারাতের ক্ষেত্রে তার চিন্তা বা ইচ্ছা থাকবে এমন যে আমি কেন কবর জয়ারাত করব কবরবাসীর জন্য রহমত কামনা করব তার জন্য কাছে করব তার জন্য দোয়া এবং তাকে সালাম দিয়ে চলে আসব আর সাথে সাথে আখেরাতের কথা স্মরণ করব। আমার মৃত্যুর কথা স্মরণ করব। অর্থাৎ কবর জায়ারাতের কাছে গিয়ে কবরের কথা কবরের কথা আমার স্মরণ হবে আমার মৃত্যুর কথা স্মরণ হবে আমার আখেরাতের কথা স্মরণ হবে তো এই ধরনের উদ্দেশ্য নিয়ে যদি কবর জেয়ারাত করা হয় সেখানে কবর বাসীর জন্য সালাম দিয়ে রহমত কামনা করে তার জন্য মাকফিয়ত কামনা করে যদি চলে আসা হয় এটা হচ্ছে শরীর সম্বন্ধে কবর জিয়ারাত আলী সাল্লাম বলছেন কুন্তু না কবর জিয়ারাত নিশ্চিত করেছিলাম কিন্তু এখন আমি তোমাদেরকে আদেশ করছি এখন আমি তোমাদেরকে আদেশ করছি কেন না কেননা তুদা কিরকম আখিরা কেননা এই কবর জিয়ারা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় إذا كنت نحايتكم عن زيارة القبور أعلم أنه قبور زيارة نشيد كوري السلام إذا كنت نقول الله فحضورو ها طبعا قبور زيارة تمنى قرو فإنها تذكرككم الآخرة لأنه قبور زيارة تمنى قوتها شرون كوري دائه شمعني دو بھائيا شوبرو بندوغان شدران كونو بيكتی جو دي قبور زيارة تركتر تاريچا تاكي باودشو تاكي شئ قبور بشري جنو ماكفيت کامونا كوربه تاكي سلام دي मृत्युर कबर जेारत करबर गो कबर गोआ कर ले दोर आलदा मर्जादा रही है बेदायती जारत अर्थात कबर ग যদি সে দোয়া করে তাহলে এই কবর বা সে তার দোয়া কবুল হবে অথবা তার দোয়ার একটা আলাদা বৈশিষ্ট্য আলাদা মর্যাদা হবে এই ধরনের চিন্তা যদি করে এটা হবে বেদাতি বেদাতি জিয়ারাত এ ধরনের কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই যে কাছে গিয়ে দোয়া করলে সেটা একটা আলাদা মর্যাদা রয়েছে অথবা সেটা আল্লাহ তালা কবুল করেন কোনো ভিত্তি নাই এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের এই ধরনের কোথাও ইসলামী শরীয়তের কোথাও করার এবং শুনন্যায় এই ধরনের কথাবার্তার কোন ভিত্তি আপনি খুঁজে পাবেন না সম্মানিত বাহিনী সুপ্রিয় বন্ধুগণ সাথে পর্যায়ে থাকবে না বরং সেটা শিরিক হয়ে যাবে অর্থাৎ কবর জেয়ারাত করতে যাচ্ছে এই জন্য যে কবরের কাছে গিয়ে সে কবরবাসীর কাছে কোনো কিছু চাবে অথবা তার কাছে কোনো কিছু কামনা করবে অথবা কবরবাসীর জন্য সে বলছেন ওই ব্যক্তির থেকে ওই ব্যক্তির থেকে পদ ব্যক্তি আর কি হতে পারে যে ব্যক্তি এমন ব্যক্তিকে ডাকে যে তার এবং এমন ব্যক্তিরকে যে ব্যক্তি ডাকে তার থেকে পদ ব্যক্তি তার থেকে পদভ্রান্ত ব্যক্তি আর কি হতে পারে বলে আলমিন বলছেন সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুবান সুতরাং কবর জায়াতের ক্ষেত্রে যদি আমরা আমরা এই নীতিমালা গুলো খেয়াল করি একটু তাহলে দেখবো যে আমাদের অনেকের কবর জারাত কবর জারাত বৈধ হচ্ছে না কেন আমরা কবর জারাত করি সেখান থেকে ফায়দা হাসিল জন্য সেখান থেকে বরকুত লাভের আশা নিয়ে সেখান থেকে আপনার বরকুত লাভের আশা কবর জারাত করা অথবা সেখানে গিয়ে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করবেন এই ধরনের চিন্তা মানেনি অনেকেই কবর কবর জেরাত করে এটা শরীর সম্মত নয় আরেকটি বিষয় মনে রাখা দরকার কবর জারাতের উদ্দেশ্যে সবর করা এটাও কিন্তু শরীয়তে জায়েজ নাই কারণ রসুল সাল আলী সাল্লাম সাহবের আশা নিয়ে তিনটি স্থান তিনটি স্থানে সফর করা আল্লাহ রসুল সাল আলী হালাল করেছেন বা বৈধ করেছেন বা জায়েজ বলেছেন তিনটির মসজিদে নবী আর একটি হচ্ছে বাইতুল মাকাদাস এই তিনটি মসজিদ বা এই তিনটি স্থান ব্যতীত অন্য কোথাও সাহবের আশা নিয়ে করা বৈধ নয় সুতরাং দূরে কোথাও কবর জায়ারাতের উদ্দেশ্য নিয়ে সফর করা এটা বৈধ নয় এমনকি সেটা আপনি যদি রসুদেশে দূর থেকে সফর করেন সেটাও বৈধ নয় তবে সফর করতে হবে আপনি এবিনা যাবেন এবং সেখানে গিয়ে আপনি রসুদ কবুর জিয়া করবেন কিন্তু দূর থেকে আপনি যখন সফর করবেন তখন উদ্দেশ্যে হতে হবে মসজিদ নববী জিয়ারাত আর মসজিদ নবী জিয়ারাতের সেই রসদাল আলী করবেন তাহলে কবর জিয়াতের ক্ষেত্রে শরীয়তের যে নীতিমালা তা হল আমরা আমাদের আশেপাশে যে কবরগুলো গুলো সেই কবরগুলোতে মাঝে মাঝে গিয়ে জেরাত করে আসবো তাদেরকে সালাম দেবো তাদের জন্য মাফিভাত কামনা করে চলে আসবো কিন্তু সেখানে শরীর বিরোধী যে কবর জেরাতের কথা বলা হলো সেগুলো সেগুলো করা যাবে না আবার কখনো কখনো দেখা যায় নির্দিষ্ট কিছু দিনে কিছু কিছু লোকেরা কবর জেলাতে যায় যেমন অমুক দিন জুমার দিন অথবা সোমবার দিন অথবা বৃহস্পতিবার দিন বিভিন্ন বিভিন্ন দিনকে নির্দিষ্ট করে কবর জেরাতের উদ্দেশ্যে যায় এটাও কিন্তু শরীরের সম্মত নয় আপনি যখন শুধু পাবেন তখনই যাবেন সেখানে গিয়ে সালাম দিয়ে চলে আসবেন আপনার মৃত্যুর কথা স্মরণ হবে কিন্তু নির্দিষ্ট করে সেখানে অতিরিক্ত রহমত নাজিল হবে এই ধরনের চিন্তা করে কবর জেলাতে যাওয়া এটাও সম্মত নয় সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুক আরেকটি বিষয় হচ্ছে কবর জারাতের কাছে কবর জারাত করতে গিয়ে কবরকে মসজিদ বানানো হারাম আল্লাহ রসুদাম বলছেন আল্লাহ আল্লাহ আলী সালাম আল্লাহ তোদ কামনা করেছেন আল্লাহ তাল নবী সম্পদ দিয়েছেন কারণ ছিল ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের কবরগুলোকে গুলোকে মসজিদ বানিয়ে নিয়েছিল সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুক আহ কোন মসজিদ বানানোর কোন সুযোগ নাই এমনকি যে সকল মসজিদের ভিতরে কবর আছে সেই মসজিদের নামাজ কোনো জায়জ নেই সেই মসজিদে নামাজ পড়াও যায় নাই তো আসুন এই সকল কবর জিয়াতের ব্যাপারে অনুধাবন করার চেষ্টা করি এবং ইসলামী শরীতের নীতিমালা মিনি কবর জারাত করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তফিক দান করুন আমিন ওসলআম